আনাজ ওয়াদুল্লাহ তালা বর্ণিত তিনি বলেন আমার নিকট বর্ণনা করা হয়েছে যে নবী সাল্লআালাম মুআজ ওয়াদুল্লাহ তালাহ আনহুকে বলেছেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনোর শিল্প না করে তার সাথে সাক্ষাৎ করবে সে জান্নাতে প্রবেশ করবে মুওয়াজ ওয়াদিল্লা তাল্লাহ আনহু বললেন আমি কি লোকদের সুসংবাদ দেব না তিনি বললেন না আমার আশঙ্কা হচ্ছে যে তারা এর উপরই ভরসা করে বসে থাকবে